ام في تعالى الحسن العبقات فالورد تضوع عات نقا حس يا الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الأمين وعلى اله واصحابه اجمعين اما بعد شمنت उपस्थितي আল্লাহ আল্লা সবাহান একান্ত অনুগ্রহে মুমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের দশটি পর্ব ইতিমধ্যে আলোচনা হয়েছে আমাদের আজকের হচ্ছে মুমিনের প্রতি করা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষকে প্রতিটি ক্ষেত্রে কল্যাণের দিকে আহ্বান করে কল্যাণকর কাজ করারই নির্দেশ প্রদান করে যেসব গুণ অর্জন করলে মুমিনদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে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 এবং ধীরে ধীরে তা বিভেদের রূপ নেয় বস্তুত মানুষের গোপন বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ সবহান আল্লাহ জানেন তিনি ব্যতীত কেউ কারো প্রকৃত অবস্থা জানে না সুতরাং যে ব্যাপারে আমাদের জানা নেই সে ব্যাপারে কারো প্রতি খারাপ বা মন্দ ধারণা করা কিছুতেই বৈধ হতে পারে না আল্লাহ সুহান সম্বোধন করে বলেন তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কতক ধারণা গুনা অতএব শুধু অনুমান করে ধারণার ভিত্তিতে কোনো মুমিনের ব্যাপারে বিরূপ মন্তব্য করা গুনাহ কামাই করা ছাড়া আর কিছুই না যদি কেউ ব্যাপারে কোন দুর্নাম রটায় তাহলে তা নিশ্চিত হওয়া ব্যতীত নিজের মুমিন ভাইদের প্রতি খারাপ ধারণা করা যাবে না বরং মনে করতে হবে এটা মোমিন মুসলিমদের ব্যাপারে ইসলামের শত্রুদের স্পষ্ট অপবাদ মুনাফিকরা যখন আইসারাদী আল্লাহ তালানের নামে অপবাদ আরোপ করেছিল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 অবস্থা এমন হয়েছে আজ একজন তুচ্ছ করার ক্ষেত্রে রোহিঙ্গা শব্দ ব্যবহার করছে তাদের মনে মুসলিমরা গ্রহের দোষ প্রকৃতির কোনো প্রাণী এই যে রোহিঙ্গা মুসলিমদের প্রতি এক ধরনের খারাপ মনোভাব মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে এটা মূলত তাদের নিয়ে বাতিল মিডিয়ার মিথ্যা প্রচারণারই ফলাফল মিডিয়াগুলো মুসলিমদের নামে অপবাদ রটাচ্ছে আর অপর মুসলিমরা তাতে প্রভাবিত হয়ে নিজেদের ভাইদের প্রতি মন্দ ধারণা করছে ঠিক এভাবেই বাতিল মিডিয়ার মিথ্যা প্রচারণায় প্রভাবিত হয়ে কত মুসলিম দাবিদারী আজ কাশ্মীর আফগান শাম ইয়ামান এ ধরনের কবলিত দেশগুলোর মাজলুম মুসলিমদের এবং তাদের মুক্তিকামী বীর সেনানী ভাইদের প্রতি খারাপ ধারণা পোষণ করছে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 অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয় এজন্যা নির্ভর কথাবার্তা বেঁচে থাকতে হবে অপরের প্রতি মন্দ ধারণা পোষণ করা হয়েছে তোমরা মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ মন্দ ধারণা হলো সবচেয়ে মারাত্মক মিথ্যা ওমর ই খাতাবাদী আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল আলী সময় আব্দুল্লাহ নামের এক লোক ছিল যার উপাধি ছিল হিমার সে রাসুলসাল কেউ রাসুলসাল তাকে অপরাধে ব্যত্রাঘাতের আদেশ দিয়েছিলেন তাকে যেদিন ব্যত্রাঘাতের আদেশ দেওয়া হয় এবং ব্যত্রাঘাত করা হয় তখন এক লোক বলল আল্লাহ তাকে লুন সে যা করেছে তা অত্যন্ত জঘন্য তখন রাসুল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা তাকে লুত করোনা আমি জানিনা হয়তো সে আল্লাহ ও তার রাসুল ভালোবাসে অনেক সুন্দর করে বলেছেন কারণ ত্রুটি আর নিকট কারো ভুল ত্রুটি প্রকাশ করলে তুমি তার সংরক্ষণ করো এবং বলো হে চোখ মানুষেরও অনেক চোখ আছে তবে এখানে একটা বিষয় স্পষ্ট করা জরুরি মুমিনদের প্রতি তো আমরা সুধারণা পোষণ করব কিন্তু যারা। হামেশা মুসলিমদের ক্ষতি সাধনে তৎপর যারা ইসলামের বিধিবিধানকে অবজ্ঞা করে চলছে আল্লাহ হয়েছে আর যারা এই শ্রেণীর লোকদের কাজ বানিয়ে নিয়েছে এদের বাহ্যিক কিছু আমল দেখে আমরা ধোকায় পতিত হব না কারণ এদের প্রতি সুধারণা পোষণ করার মানেই হচ্ছে নিজের ইমা নাকিদাকে বিনষ্ট করা এরা বাহ্যিকভাবে ইসলামের কিছু আমলে অংশগ্রহণ করলেও আবার পোপকে সাথে নিয়ে দোয়া করতে ভুলে না কেউ বা পোপের সান্নিধ্যে ছুটা যেতেও ত্রুটি করে না সুতরাং এদের প্রতি পশন করে চুপ থাকা নয় আর তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা চাই যেসব কাফের মুশ্রিকের ব্যাপারে আল্লাহ সুবাহ আমাদেরকে সতর্ক করে বলেছেন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 তোমাদের জন্য নিদর্শন সমূহ বিশদ বর্ণনা করে দেয়া হলো যাতে তোমরা বুঝতে পারো আর যারা ফাসেক তাদের ব্যাপারে নির্দেশনা হলো তাদের সংবাদকে যাচাই করে নেয়া আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলেন